পরিবেশিত হবে গত পর্বে আমরা আলোচনা করছিলাম ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা নিয়ে ইব্রাহিম আলাইসাল্লামের হাজেরা এবং ইসমাইলকে মক্কায় রেখে যাওয়ার ঘটনা আরবে ইহুদি এবং খ্রিস্ট ধর্মের আবির্ভাব এবং আমর বিন লুহাইয়ের মাধ্যমে আরবে শির্কের প্রবেশ নিয়ে এছাড়াও জেনেছিলাম আরবদের আদি ইতিহাস কোরাইশ বংশের উৎপত্তি এবং সংক্ষেপে আব্দুল মুতালেবের ঘটনা সিরাত নিয়ে পড়াশোনা করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হলো ক্যারেক্টার বা ব্যক্তির নাম জায়গার নাম এবং ক্রনোলজি বা সময় পরিক্রমা অর্থাৎ কোন ঘটনা কোনটার আগে বা পরে ঘটেছে এবং সিরাতে যেহেতু অনেক ক্যারেক্টার স্থান কালের উল্লেখ থাকবে আমরা সাজেস্ট করব একটা লেকচার অন্তত দুইবার শুনতে এতে করে নামগুলো অন্তত মনে গেথে যাবে আজকের পর্বের বিষয়বস্তু হলো আব্দুল মুতালিবের অন্যান্য তাৎপর্যপূর্ণ ঘটনাগুলো রসুলুল্লা সাল্লামের জন্ম এবং তার শৈশব এর আগের পর্বে আব্দুল মুতালিবের পারিবারিক ইতিহাস নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করেছিলাম তবে এখানেই শেষ নয় আব্দুল মুতালিব নিয়ে কতগুলো ঘটনা আছে যা না জানলেই নয় তৎকালীন আরবের চোখে আব্দুল মুতালিব ছিলেন সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব এটা বললে ভুল হবে না ইব্রাহিম আলাহ ইসলামের পরে তারা আব্দুল মুতালিবকে সবচেয়ে বেশি সম্মান করত যদিও আব্দুল মুতালিব ইব্রাহিম আলাহ ইসলামের তাওহীদে বিশ্বাসী ছিলেন না তবুও তারা তাকে বিশেষ কিছু মনে করত। আব্দুল মুতালিব ছিলেন কুরাইশদের মধ্যমণি তার মৃত্যুর পর তার লেগেসি এতটুকু কমেনি বরং বেড়েছে তার রেখে যাওয়া আদর্শকে তারা বিনা বাক্যে মেনে নিত আব্দুল মুতালিব ছিলেন প্রশ্নের ঊর্ধ্বে এক ব্যক্তিত্ব আব্দুল মুতালিব কোনো ভুল করতে পারে না আব্দুল মুতালিবের কেউ বিরোধিতা করবে এটা তারা কোনো মতেই মেনে নিতে পারতো না পৌতলিক আরবদের জাতির পিতা ছিলেন আব্দুল মুতালিব এই আব্দুল মুতালিবেরই নাতি ছিলেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম আবদুল মোতালিবের নাতি হিসাবে দাদার ধর্মীয় বিশ্বাস আর দেবতাদের বিরোধিতা করা রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্য সহজ কাজ ছিল না এখনকার পরিভাষায় এর নাম হল পলিটিক্যাল কয়েক্টনেস রসুল্লা সাল্লি সাল্লাম এমন এক আদর্শ প্রচার করেছিলেন যা তৎকালীন মুশৃ সমাজের চোখে ছিল পলিটিক্যালি ইনকরেক্ট বা চেতনা বিরোধী। সিরাতে আমরা বরাবরই দেখতে পাই আব্দুল মুতালিবের আদর্শের দোহাই দিয়ে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা হতো বলা হতো তুমি কিভাবে পারবে আব্দুল মুতালিবের ধর্মত্যাগ করতে এ কথা শুনলেই মানুষ অস্বস্তি করত। করতো খোদ রসুল্লা সাল্লু আলিয়াল্লামকে ঘায়াল করার জন্যেও তাকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা বলতো তোমার দাদা আব্দুল মুতালিব কি সঠিক পথে ছিলেন না তিনি কি ভুলছিলেন খুবই চাতুরতা পূর্ণ একটি প্রশ্ন এর উত্তরে যদি না বলা হয় তাহলে মক্কা জুড়ে হৈ রব উঠবে মুহাম্মদ আব্দুল মুতালিবকে ভ্রান্ত বলেছে কত্ত বড় সাহস এরকম একটা ব্যাপার এখানে যুক্তির স্থান নেই পুরোটাই হলো আবেগ এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আব্দুল মুতালিব এই পর্যায়ে উপনীত হলেন সেটি বুঝতে হলে আমাদের জানতে হবে তার জীবনে ঘটে যাওয়া তিনটি ঘটনা যা তাকে এই পর্যায়ে উপনীত করে প্রথম কাহিনী জমজম কূপের পুনরাবিষ্কার গত পর্ব থেকে আপনাদের হত খেয়াল আছে কোরাইসের আধিপত্যের কাহিনী কোসাইবিন কলবের কাহিনী এবং কীভাবে হাসিম নামটি চলে আসলো। একদিন আল মুতালিব নামক এক ব্যক্তি মদিনায় আসলেন তিনি ছিলেন হাসিমের ভাই ভাতিজা সাইবাকে মক্কায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি মদিনায় এসেছিলেন তখন সাহেবার বয়স ছিল প্রায় আট বছর প্রথমে তার মা ছেলেকে ছাড়তে চাচ্ছিলেন না কিন্তু আলমুত্তালিব তাকে বোঝালেন যে সে কুরাইশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের অন্যতম উত্তরাধিকারী এবং তার উচিত তার নিজ বংশ ও পরিবারের নিকটে ফিরে যাওয়া এবং সেখানে দায়িত্বসমূহ বুঝে নেয়া এ কথা শুনে সাইবার মা রাজি হন এরপর আলমুত্তালিব সাইবাকে নিয়ে মক্কায় ফিরে যান সাইবাকে এর আগে মক্কায় কেউ দেখেনি তখনকার দিনে দাস কেনাবেচা খুব সাধারণ একটা ব্যাপার ছিল তাই লোকজন আল মুতালিবের সাথে এই অচেনা ছোট ছেলেটিকে দেখে ভেবেছিল সে বোধ আল মুতালিবের দাস তাই তারা সাইবাকে আব্দুল মুতালিব বলে ডাকতে শুরু করে আর এই আব্দুল মুতালিবই হলেন রসুল উল্লা সাল্লু আলাইস্লামের দাদা তার আসল নাম ছিল সাইবা কিন্তু লোকেরা মুতালিবের দাস ভেবে তাকে আব্দুল মুতালিব নামে ডাকতে শুরু করেছিল আব্দুল মুতালিবের প্রথম তাৎপর্যপূর্ণ ঘটনা হলো জমজম কূপের পুনরাবিষ্কার আমরা আগে আলোচনা করেছি বনুজুরহম গোত্র মক্কা থেকে ছেড়ে যাওয়ার সময় জমজম জমজমকূপের মুখ বন্ধ করে এর সব চিহ্ন মুছে দিয়েছিল এই ঘটনার পর প্রায় তিনশো বছর পর্যন্ত জমজম জমজমকূপের অবস্থান মক্কাবাসীদের কাছে অজানা ছিল একদিন আব্দুল মুতালিব একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে কেউ তার কাছে এসে বলতে লাগল খোড়ো তাইয়েবা তাইয়েবে মানে হলো পবিত্র আব্দুল মুতালিব স্বপ্নের মধ্যে সারা দিলেন এবং জিজ্ঞেস করলেন তাই বা কী কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি সেদিনের মতো স্বপ্ন ভেঙে যায় পরের দিন রাত্রেও তিনি একই রকম স্বপ্ন দেখেন সেই একই আওয়াজ তাকে বলতে থাকে গর্ত করো সেই মহার্ঘ আব্দুল মুতালিব বললেন কি সেই মহার্ঘ সেই রাতেও কোনো উত্তর পেলেন না তৃতীয় রাতে সেই একই আওয়াজ তাকে বলল জমজম খরণ করো আব্দুল মুতালিব জিজ্ঞেস করলেন জমজম কি। এবার তিনি উত্তর পেলেন সেই কণ্ঠস্বরটি এবার বলল জমজম এমন এক কূপ যা কখনো বন্ধ হবে না বা শুকিয়ে যাবে না এখান থেকে হাজিরা পানি পান করবে এই কূপ রয়েছে গোবর আর রক্তের মাঝে এর কাছেই রয়েছে সাদা পা বিশিষ্ট কাক এবং পিপরার আবাস এই দুর্বোধ্য সাংকৃতিক কথাবার্তার আগামাথা আব্দুল মুতালিক কিছুই বুঝতে পারলেন না পরের দিন সকালে তিনি যখন কাবা ঘর তাওয়াফ করছিলেন তখন কাছেই সেখানে তিনি গোবর ও রক্ত দেখতে পান সেগুলো ছিল একটি জবাইকৃত উটের রক্ত আর গোবর এরপর তিনি সেই একই জায়গায় সাদা পাবিষ্ট একটি কাক এবং পিপরার বাসা দেখতে পেলেন অবশেষে তিনি বুঝতে পারলেন যে এই স্থানের কথাই তাকে স্বপ্নে জানানো হয়েছে এখানেই তার পূর্বপুরুষের জমজম কূপ রয়েছে এরপর তিনি পুত্র হারেসকে সঙ্গে নিয়ে খোড়াখড়ির কাজ শুরু করে দিলেন জঞ্জমকুব আল কাবা থেকে খুব বেশি দূরে নয় পিতা পুত্রের এই খোড়াখুরি দেখে লোকজন জড় হয়ে যায় এবং তারা জিজ্ঞেস করল তোমরা কি করছো আল কাবার পাশে এভাবে খোড়াখুরি করছো কেন তারা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করল কিন্তু আব্দুল মোত্তালিব ও তার পুত্র হারেস খনন কাজ বন্ধ না করে চালিয়ে যেতে লাগলেন একদিকে পিতা পুত্র খনন কাজ চালিয়ে যেতে লাগলো আরেক দিকে লোকজনও তাদেরকে বাধা দিতে লাগলো আব্দুল মুতালিবের এরকম করার কারণ তারা কোনোভাবেই বুঝতে পারছিল না এক পর্যায়ে তারা তাকে ছেড়ে দেয় তারা ফিরে যাওয়ার সময় আব্দুল মুতালিবের চিৎকার শুনতে পেল লোকেরা দৌড়ে এসে দেখতে পেল যে আব্দুল মুতালিব জমজম কূপের ঢাকনা উন্মোচন করেছে এরপর উপস্থিত কোরাইশ নেতারা এসে বলল যে হ্যাঁ হ্যাঁ এটাই হলো আমাদের পূর্বপুরুষ ইসমাইল আলাইসাল্লামের কূপ এই কথার মাধ্যমে তারা ইঙ্গিত দিতে চাইল যে এই কূপের উপর তাদের সবার অধিকার আছে তাই এই কূপের অংশীদার তারা সবাই কিন্তু আব্দুল মুতালিব বললেন আমি স্বপ্নে এই কূপের খোঁজ পেয়েছি আমি এটাকে আবার উন্মোচন করেছি তাই এই কূপের মালিক আমি কিন্তু তারা এটা মানতে চাইল না তারা বলতে লাগলো যে তারা সবাই ইসমাইলের উত্তরসুরী তাই তারা সবাই এই কূপের মালিক এদিকে আব্দুল মুতালিব এই কূপের মালিকানা অন্য কারো হাতে দেবেন না বলে মনস্থির করেছেন দুই পক্ষই তর্কাতর্কি চালিয়ে যাচ্ছিল তাদের মাঝে যখন এই কূপ নিয়ে প্রায় যুদ্ধ বেঁধে যাচ্ছিল তখন একজন প্রস্তাব দিল যে আচ্ছা ঠিক আছে নিজেদের মাঝে এরকম মারামারি না করে আমরা বরং বনু চাহের মহিলা জাদুকরের কাছে যাই সে হয়তোবা আমাদের একটা সমাধান দিতে পারবে বনু চাহের এই মহিলা জাদুকর দাবি করতো যে তার সাথে আত্মার যোগাযোগ রয়েছে কোরআশ নেতৃবৃন্দ জমজম কূপ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান পাওয়ার আশায় এই মহিলার কাছে গেল কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো যে এই মহিলা সিরিয়া চলে গেছে তখন তারা আবার স্বামের দিকে যাত্রা শুরু করল যাত্রাপথে তাদের পানি শেষ হয়ে যায় তখন তারা ছিল মরুভূমির মাঝে সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না এ অবস্থায় আব্দুল মোত্তালি বাকি সবাইকে বললেন আমাদের মৃত্যু যদি এই নির্জন মরুভূমিতেই ঠিক করা হয়ে থাকে তাহলে সবার উচিত যার যার কবর খুঁড়ে ফেলা এবং যাতে করে একজন মারা গেলে বাকিরা তাকে কবর দিতে পারে তাহলে অন্তত একজন ছাড়া বাকি সবার কবর হবে তার কথা মতো সবাই যার যার কবর খুঁড়ে ফেললো এবং সেই কবরে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর আব্দুল মুতালিবি আবার বলে উঠলেন না আমাদের মতো পুরুষদের এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করা মানায় না তার চেয়ে বরং আমরা সবাই পানির খোঁজে বের হই তার এই কথায় সবাই একমত হলো এবং এক একজন পানির খোঁজে এক একদিকে বেরিয়ে পড়ল কিছুক্ষণ পর আব্দুল মুতালি পানির খোঁজ পেলেন পানি নিয়ে সঙ্গীদের কাছে ফিরে এলে তারা বলল আল্লা তালা তোমাকে এই মরুভূমিতে পানির সন্ধান দিয়ে রক্ষা করেছেন এবং তিনি তোমাকে জমজম কূপ উন্মোচনের স্বপ্ন দেখিয়েছেন এ সব কিছুই একটি জিনিস নির্দেশ করে এই কূপ তোমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটি অনুগ্রহ আর এই কূপের মালিকানা তোমারই আমরা আমাদের দাবি ছেড়ে দিলাম এখন চলো আমরা মক্কায় ফিরে যাই আর এভাবেই আব্দুল মুতালিবের হাতে জমজম কূপ পুনঃ আবিষ্কৃত হয় আর তার কর্তৃত্বে নতুন মাত্রা যোগ হয় দ্বিতীয় কাহিনী ছেলে আবদুল্লাহকে উৎসর্গ করার ইচ্ছা যখন কোরাইশ নেতারা জমজম কূপের মালিকানার জন্য আব্দুল মুতালিবকে চাপাচাপি করছিল তখন আব্দুল মুতালিবের পাশে একমাত্র পুত্র ছাড়া আর কেউ ছিল না ব্যাপারটা আব্দুল মুতালিবকে বেশ ভাবিয়ে তোলে কেননা গোত্রীয় সমাজে কোনো ব্যক্তির শক্তিমত্তা কেমন হবে তা নির্ধারিত হয় তার পরিবার ও আত্মীয় স্বজনের সংখ্যাধিকের ওপর যেমন যার যত ছেলে ভাই চাচা কিংবা আত্মীয় স্বজন সে তত বেশি শক্তিশালী আব্দুল মুতালিব তখন আল্লাহ তাল্লার কাছে এই বলে দোয়া করলেন হে আল্লাহ আপনি যদি আমাকে দশটি পুত্র সন্তান দেন তাহলে আমি তাদের মধ্য থেকে একজনকে আপনার পথে কুরবানি দেব এরপর আল্লাহ আল্লাতালার দয়ায় আব্দুল মুতালিব দশটি পুত্র ও ছয়টি কন্যা সন্তান লাভ করলেন তখন তিনি আল্লাহ তালার কাছে কৃত ওয়াদা পূরণ করার ব্যবস্থা নিলেন আব্দুল মুতালিব সহ কোরআসের অন্যান্য লোকেরা তাদের সবচেয়ে বড় মূর্তি হুবালের কাছে যায় এই মূর্তির পাশে কিছু তীর ছিল তীরগুলোকে তারা খুব পবিত্র বলে মনে করত। সেগুলোর সাথে ঐশ্বরিক ব্যাপার জড়িয়ে আছে বলে তারা বিশ্বাস করতো ওই তীরগুলোর গায়ে আব্দুল মুতালিবের সব পুত্রের নাম লেখা হয়েছিল এরপর লটারি করা হলে প্রথমবার নাম উঠল আবদুল্লার নাম দ্বিতীয়বারেও উঠল আবদুল্লার নাম এবং তৃতীয়বারেও উঠলো আবদুল্লার নাম তারপর আব্দুল মুতালিব আবদুল্লাহকে আল কাবার পাশে নিয়ে গেলেন তিনি যখন ছুরি বের করে আবদুল্লাহকে জবাই করতে যাচ্ছিলেন তখন দৌড়ে আসলো তারই আরেক পুত্র আবু তালিব আবুতালিব তার পিতাকে বলল আমরা আপনাকে এই কাজ করতে দিতে পারি না এরপর আবদুল্লার মাতৃ সম্পর্কেও আত্মস্বজনরা এসে বলল আমরা আপনাকে আমাদের পুত্রকে জবাই করতে দিতে পারি না অন্যান্য লোকেরাও আব্দুল মুতালিবকে বলতে লাগলো আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার উত্তর শরীরের জন্য তা করণীয় বলে গণ্য হবে কেননা আব্দুল মুতালিব ছিলেন তাদের নেতা তিনি কোনো কাজ করলে তা প্রথা হিসেবে দাঁড়িয়ে যায় কিন্তু आब्दुल मतलिब तर को आप आपत्ति मानते चाहें ना बोलेंल्लासे मानत करी ता भंग करतेबाई तर मजे बेस कथा काटाटी होते लगल शेष पर्त तारा जख को समाधान पोछते परलना ता तक आर से महिला जदुकर विषयटी उत्थपापन कर सीधान निल सबाई से महिला जदुकर गल एवं सबकिछ शुने से महिला जदुकर बोल अच्छा তোমরা আজকে যাও আগামীকাল আবার এসো আমি এর মাঝে আমার আত্মাগুলোর সাথে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। কোরাইশরা পরদিন তার কাছে উপস্থিত হলো এর মাঝে মহিলা জাদুকর একটি সমাধান বের করে দিল মহিলা তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কোনো ব্যক্তির রক্তপণ কিভাবে আদায় করো তারা বলল দশটি উঠ দিয়ে তখন মহিলা বলল ঠিক আছে তাহলে এক পাশে দশটি উঠ আর অপরপাশে আব্দুল্লাহকে রেখে তীর চালনা করো তীরটি উটের দিকে নির্দেশ করলে উটগুলোকে জবাই করবে আর আবদুল্লার দিকে নির্দেশ করলে পূর্বের উটগুলোর সাথে আরও দশটি উট যোগ করবে কোরাইশরা এতে রাজি হলো এবং মক্কায় ফিরে গেল মহিলা জাদুকর যা যা করতে বলেছিল কোরাইশরা ঠিক তাই করলো তীর যতবার আবদুল্লার দিকে নির্দেশ করছিল ততবার তারা উটের সংখ্যা বাড়াতে লাগলো এভাবে উটের সংখ্যা বাড়তে বাড়তে যখন একশতে পৌঁছল তখন এটি উটের দিকে নির্দেশ করল। কুরাইশের লোকেরা তখন আব্দুল মুতালিবকে বলল। অবশেষে আমরা তোমার ছেলেকে জবাই থেকে বাঁচাতে পারলাম কিন্তু আব্দুল মুতালিব বলল না এখনো শেষ হয়নি আমরা আরেকবার লটারি করব। তারা আরও দুইবার একই কাজ করল এবং প্রতিবারই নিক্ষিপ্ত তীর উট বরাবর ছিল অবশেষে সেই একশো উট জবাই করা হলো আর আবদুল মুতালিবকে সেই উটগুলোর পুরো খরচ একা বহন করতে হয়েছিল তিনি খুবই দয়ালু ছিলেন নিজের জন্য গোস্ত না রেখে সমস্ত উটের গোস্ত মানুষের মাঝে বিলিয়ে দিয়েছিলেন লোকজন গোস্ত খেয়ে আবার সাথে করে নিয়েও যাচ্ছিল কিন্তু তারপরও পশু পাখিদেরকে খাওয়ানোর মতো যথেষ্ট পরিমাণ গোস্ত উদ্ধৃত্ত ছিল এরপর থেকে আরবদের মাঝে এই কথাটি ব্যাপকভাবে বিখ্যাত হয়ে গিয়েছিল যে আব্দুল মুতালিব হলেন সেই ব্যক্তি যিনি মানুষ ও পশুদেরকে খাইয়েছিলেন এমনকি আকাশের পাখিদেরকেও খাইয়েছিলেন কোরাইশদের কথা সত্য প্রমাণিত হয়েছিল তারা বলেছিল আব্দুল মুতালিব যে কাজ করবে পরবর্তীতে আরবদের জন্য তা প্রথা হয়ে দাঁড়িয়ে যাবে পরবর্তীতে দেখা যায় যে যে আরবে রক্তপণ হিসাবে দশটি উট দেয়া হতো আব্দুল মুতালিবের একশোটি উট জবাই করার পর সেখানে রক্তপণের মূল্য একশোটি উট নির্ধারিত হয় ইসলামেও এই নিয়মটি বহাল রাখা হয়েছে অবশ্য এখন আর উট দিয়ে রক্তপণ আদায় করা হয় না বরং একশোটি উটের মূল্য মুদ্রার সাপেক্ষে হিসাব করা হয় এবং টাকা দিয়ে তা পরিশোধ করা হয় এই আবদুল্লাহ হচ্ছে রসুলুল্লা সাল্লাহ আলাইস্লামের বাবা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে বলা হতো তুমি হলে দুই জবিহের সন্তান তারা হলেন ইসমাইল ও আবদুল্লাহ তৃতীয় ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ কাহিনী আব্রাহা ও তার হাতি বাহিনীর মক্কা অভিযান আবরাহার কথা নিশ্চয় খেয়াল আছে আমাদের গত পর্ব থেকে আবিসিনিয়ার রাজা আর তার সেনাপতি আরিয়াতকে দিয়ে পাঠান ইয়েমেনের অত্যাচারী শাসক জুউ আওয়াজকে সায়স্তা করতে আবিসিনিয়ানরা জু নওয়াজকে পরাজিত করে ইয়েমেনের শাসন কর্তৃত্ব দখল করে নেয় এরপর নিজেদের মধ্যে অন্তঃসংঘাতে আরিয়াত এবং আব্রাহার মধ্যে এক যুদ্ধ হয় এবং কৌশলে আব্রাহা জয়ী হয় আব্রাহা এরপর ইয়েমেন দখল করে সেখানে শাসন করা শুরু করে সে সবাইকে খ্রিস্ট ধর্মান্তরিত করতে কাবা ঘরের প্রতি আরবদের বিশেষ দুর্বলতা ছিল তাই সে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কাবার অনুরূপ আল কালিস নামের একটি অনিন্দ্য সুন্দর গির্জা নির্মাণ করে কাবার সাথে প্রতিযোগিতা করার উদ্দেশ্যে এই গির্জা বানানো হয়েছিল কিন্তু এই কাজটি আরব গোত্রগুলোর পছন্দ হয়নি একদিন রাতের অন্ধকারে একজন গির্জায় গিয়ে মল ত্যাগ করে এবং গির্জার দেয়ালে মল ছুঁড়ে নোংরা করে পালিয়ে যায় এই ঘটনায় আব্রাহা প্রচণ্ড ক্ষিপ্ত হয় সে কাবা আক্রমণ করার সিদ্ধান্ত নেয় আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে মক্কা দিকে অভিযান শুরু করে কিন্তু পথিমধ্যে তার কিছু বাধার সম্মুখীন হতে হয় নুফা নামের একজন গোত্রনেতা তার বিরোধিতা করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে আব্রাহার কাছে হেরে যায় এবং যুদ্ধবন্দী হয় আব্রাহা আর তাইয়েফে পৌঁছানোর পর সেখানকার লোকেরা তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে কেননা ক্রাইস্টদের সাথে তাইফবাসীর শত্রুতা ছিল তাইফের এক লোক আব্রাহার বাহিনীকে পথ দেখানোর জন্য রাজি হয় কিন্তু তাইফ থেকে বের হওয়ার সাথে সাথে সে মারা যায় আব্রাহা আরবের সীমান্ত পর্যন্ত পৌঁছল সেখানে একটি চারণভূমিতে কিছু মেষ এবং উটচোর ছিল আব্রাহা সেগুলো দখল করে নেয় এই মেষ এবং উঠগুলো ছিল রসুল্লা সাল্লামের দাদা আব্দুল মুতালিবের আবদুল মুতালিব আব্রাহার সাথে দেখা করতে গেলেন অন্যদিকে আব্দুল মুতালিব ছিলেন নুফাইলের বন্ধু নুফাইল আব্রাহার কাছে বন্দি ছিলেন বন্দি অবস্থাতেই নুফাইলের সাথে উনাইস নামের এক ব্যক্তির বন্ধুত্ব হয় এদিকে উনাইস আব্রাহার সৈন্যবাহিনীর এক গুরুত্বপূর্ণ পদে ছিলেন সে ছিল আব্রাহার বাহিনীর হস্তিচালক আব্দুল মুতালিব নুফাইলের সাথে দেখা করে তাকে বললেন যে তিনি আব্রাহার সাথে দেখা করতে এসেছেন নুফাইল উনাইস সাথে কথা বলে আব্রাহার সাথে দেখা করার বন্দোবস্ত করে দেন উনাইস দেয়। আব্রাহা তাকে সাদরে অভ্যর্থনা জানায় বর্ণনা অনুসারে আব্দুল মুতালিব ছিলেন সুপুরুষ এবং ব্যক্তিত্বের অধিকারী তাকে দেখে যে কোনো মানুষের মনে শ্রদ্ধার উদ্রেক ঘটবে আবদুল মুতালিবকে দেখার সাথে সাথেই আবরাহা খুব সম্মানের সাথে তাকে স্বাগত জানায় যদিও তখন আব্দুল মুতালিবের সাথে আব্রাহার কথা হয়নি আবরাহ ছিল রাজা তার সাথে কেউ দেখা করতে আসলে সে অনেক উঁচু একটি সিংহাসনে বসত এবং বাকিরা নিচে তার পায়ের কাছে বসতো কিন্তু সে আব্দুল মুতালিবকে দেখার পর তাকে পায়ের কাছে বসানো পছন্দ করল না সে চাইলে আব্দুল মুতালিবকে তার সিংহাসনে বসার জন্য বলতে পারত কিন্তু তা না করে আব্রাহা আব্দুল মুতালিবের সাথে মেঝেতে বসল। এবং তার দোভাষির মাধ্যমে জানতে চাইলেও তিনি কী চান কোনো রাগঢাক না রেখে আব্দুল মোতালিব দোভাষিকে সরাসরি বললেন আব্রাহা আমার দুইশো উট লুট করেছে আমি তা ফেরত নিতে এসেছি প্রত্যুত্তরে আব্রাহা বলল প্রথম দেখায় তোমার প্রতি আমার যে শ্রদ্ধা জাগ্রত হয়েছিল তা নষ্ট হয়ে গেছে আমি এসেছি তোমার এবং তোমার পূর্বপুরুষদের লাঞ্ছিত করতে তোমাদের দেশ ধ্বংস করতে আমি তোমাদের পূর্বপুরুষদের বানানো আল কাবা ভেঙে দিতে চাই আর তুমি কিনা না আমার কাছে উট চাইতে আব্দুল মুতালিব বললেন এই উটের মালিক আমি তাই আমি আমার উট নিয়ে যেতে এসেছি কাভা ঘরের মালিক স্বয়ং আল্লাহতালা তাই আল্লাহ এর রক্ষণাবেক্ষণ করবেন অতপর আব্রাহা আব্দুল মুতালিবের উঠ ফিরিয়ে দেওয়ার আদেশ দিল আব্দুল মুতালিব মক্কায় ফিরে গেলেন আর তার গোত্রের লোকদের বললেন আব্রাহার সাথে যুদ্ধ করো না মক্কা থেকে পালিয়ে যাও আব্দুল মোত্তালিব পরিষ্কারভাবে সবাইকে পরিস্থিতির কথা জানিয়ে দিলেন সবাই মক্কা ছেড়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নেয় আবদুল মোতালিব সবার শেষে মক্কা ত্যাগ করেন যাওয়ার পূর্বে তিনি কাবার চাদর জড়িয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর নিকট দোয়া করেন যেন আল্লাহতালা তার ঘরকে রক্ষা করেন তারপর তিনি মক্কা থেকে চলে যান আব্রাহা তার সৈন্যদলকে কাবার অভিমুখে অগ্রসর হওয়ার আদেশ দেয় কিন্তু হাতিগুলো কিছুতেই সামনে এগুচ্ছিল না হাতি চালকরা তাদের হাতিগুলোকে অন্য কোনো দিকে চালনা করলে হাতিগুলো সেদিকে দৌড়ে যেত কিন্তু তাদেরকে মক্কার দিকে ঠেলা হলে তারা সেখানেই বসে পড়তো এটা ছিল আল্লাহ তাল্লার পক্ষ থেকে এক কারামত বলা হয় থাকে যে উনাই ইসলামের সেই লোকটি হাতির কানের কাছে গিয়ে বলেছিল এটা আল্লাহর ঘর একে আক্রমণ করো এই বলে সে পালিয়ে গিয়েছিল যাই হোক কোনো না কোনো কারণে হাতিগুলো কাবার দিকে এগুচ্ছিল না তার হাতিগুলোকে মারতে লাগল তাদের বলম দিয়ে খোঁচা দিয়ে রক্তাক্ত করে ফেললো। কিন্তু তবু ও হাতিগুলো কারবার দিকে এক চুল পরিমাণ নড়ল না অবশেষে তারা হাতিগুলোকে পিছনে ফেলে সামনে এগোনোর সিদ্ধান্ত নেয় আল্লাহ আল্লাহলা এবার তার সৈন্যবাহিনী পাঠালেন যে কোনো কিছুই আল্লাহ সৈন্য হতে পারে পানি বাতাস জীবজন্তু আল্লাহতালা এবার সৈন্য হিসেবে প্রেরণ করলেন এক দল পাখি সবগুলো পাখি একটি করে পাথরে নড়ি নিয়ে আব্রাহার বাহিনীর দিকে উড়ে গেল এবং পাথর ছুরে তারা নিমিশেই আব্রাহার বাহিনী ধ্বংস করে ফেলল সুরা আল ফিলে এই ঘটনা বর্ণিত আছে তুমি কি দেখনি তোমার প্রভু কেমন করেছিলেন হস্তি বাহিনীর প্রতি তাদের চক্রান্ত তিনি কি ব্যর্থতায় পর্যবসিত করেননি আর তাদের উপর তিনি পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখির দল যারা তাদের আশ্রে ছিল শক্ত কঠিন পাথরের গায়ে ফলে তিনি তাদের বানিয়ে দিলেন খেয়ে ফেলা খড়ের মতো রসুল্লা সাল্লু আলিয়া সাল্লামের জন্মের বছরে এই ঘটনাটা ঘটেছিল তাই তার জন্মের বছরকে হাতির বছর বলা হয় ইংরেজিতে দ্য ইয়ার অফ এলিফ্যান্ট আরবে তখন দিন বা মাস গণনার জন্য নাম থাকলেও বছর গণনার জন্য কোনো ক্যালেন্ডার ছিল না তাই তারা স্পেসিফিক কোনো ঘটনা দিয়ে কোনো বছরকে খেয়াল রাখত যেহেতু এই বছরে একটা বড় ঘটনা ছিল হাতির আক্রমণের বছর তাই একে বলা হতো হাতির বছর সিরাতের এই পর্যায়ে আমরা মোট চারটি গুরুত্বপূর্ণ কাহিনী জানলাম প্রথমটি হলো আসহাবুল উহদুদের কাহিনী এবং পরের তিনটি হলো আব্দুল মুতালিবের কাহিনী জমজম কূপের পুনরাবিষ্কার আবদুল্লাকে বলি দেয়া নিয়ে সৃষ্ট জটিলতা এবং সব শেষে কাবাকে ধ্বংস করতে আব্রাহার বাহিনীর নিজেই ধ্বংস হয়ে যাওয়া প্রতিটি ঘটনায় ছিল বেশ চাঞ্চল্যকর ঘটনাগুলো ঠিক কখন ঘটেছিল সে ব্যাপারে নিশ্চিত বর্ণনা নেই তবে রসুল্লাহ সাল্লু আলিয়াল্লামের জন্মের খুব আগে নয় আরবের ইতিহাসে এই ঘটনাগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো আব্রাহার বাহিনীর ধ্বংস হয়ে যাওয়ার কাহিনী আর সেটা ঘটেছিল রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্মের অল্প কিছুদিন আগে বলা হয়ে থাকে মাত্র চল্লিশ দিন আগে আল মাওয়ারিদি এবং ইবনে তাইমিয়া রহিমাহমুল্লার মতে এই ঘটনা হচ্ছে আল্লাহর রসুলের নবুয়াতের একটি আলামত ইবনে কাসির রহিমাহ একই মত প্রসঙ্গ করেন এই ঘটনাগুলো হলো আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের আগমনের পূর্বে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এ পর্যায়ে আমরা প্রবেশ করব আল্লাহর রসুল্লের মূল সিরাতে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের জন্ম রসুল্ল সাল্লু আল্লাহ সাল্লামের জন্মের সময় আরব এবং পুরো বিশ্বের অবস্থা ছিল খুবই নাজুক সে সময় তাদের পথ নির্দেশনা বা নেতৃত্বের খুব প্রয়োজন ছিল তবে তখনও মানুষের মাঝে কিছু ভালো গুণ বিদ্যমান ছিল যেমন আরবরা বেশ উদার ও অতিথিপরায়ণ ছিল তারা কথা দিয়ে কথা রাখত তাদের মধ্যে আত্মমর্যাদাবোধ ছিল প্রবল তাদের মধ্যে আরও ছিল লজ্জাবোধ এবং অন্যায়কে রুখে দেওয়ার মানসিকতা তাদের ছিল দৃঢ়তা অধ্যবসায় উদ্যম এবং সারল্য আরবদের এই চমৎকার গুণ ইসলামের প্রচার এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাহাবারা এই গুণগুলোর অধিকারী ছিলেন আর তাই তারা এই দিন প্রচারে সফল হয়েছিলেন সাহাবাদের উদারতা আর অতিথি পরায়তের কারণে তারা যেখানে যেতেন সেখানেই তাদেরকে সকলে বরণ করে নিত তাদেরকে স্বাগত জানাত জনগণের চোখে তারা মোটেও ঘৃণিত দখলদার ছিলেন না বরং তারা সাহাবিদেরকে পেয়েছিল মুক্তিদাতা সৈনিক হিসেবে মিশর ও সিরিয়াতে এমনটা হয়েছিল মুসলিমরা যখন তাদেরকে রোমান শাসনের অধীন থেকে উদ্ধার করে লোকজন তখন অনেক খুশি হয় এবং তাদেরকে মুক্তিদাতা হিসেবে স্বাগত জানায় সাহবাগণ ক্ষমতা বা লবি ছিলেন না অনেক সময় তারা নিজেদের হাত থেকে ক্ষমতা ছেড়ে দিয়ে যোগ্য লোকদের হাতে ক্ষমতা তুলে দিতেন তারা তাদেরকে নেতৃত্বে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতেই নেতৃত্ব হস্তান্তর করে দিতেন ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির মতো জনগণের সম্পদ লুট করার জন্য সাহবারা যুদ্ধ করতেন না বরং তাদেরকে ইসলামের পথে আহ্বান জানাতে তারা যুদ্ধ করতেন তারা ছিলেন বিশ্বস্ত অঙ্গীকার পূরণে সদা এবং নির্ভরতার প্রতীক স্থানীয় জনগণের কাছে তাদেরকে কাজের জন্য জবাবদিহিত করতে হতো এই গুণগুলো দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর এ কারণেই আল্লাহ তালা মক্কা ও মক্কার মানুষগুলোকে শেষ নবীর রিসারাতের স্থান হিসেবে অন্য সব কিছুর উপর মনোনীত করেছেন কেননা তাদের মাঝেই ইসলামের বার্তা বহন করার জন্য প্রয়োজনীয় গুণাবলী ছিল নবীজি সাল্লা আলি আসাল্লামের জন্মের সময় সম্পর্কিত অনেকগুলো বর্ণনা আছে কিন্তু আমরা শুধু সহি বর্ণনাগুলোর মাঝে সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ রসুল্ল সাল্লা সাল্লামের বাবার নাম আবদুল্লাহ এবং মায়ের নাম আমিনা তাদের বিয়ের কাহিনী দিয়ে শুরু করা যাক আবদুল্লাহ তখন আঠারো বছরের যুবক আব্দুল মুতালিব তার পুত্র আবদুল্লাহর জন্য আমিনাকে মনোনীত করেন আমিনা ছিলেন ওয়াহাব ইবনে আব্দে মানাফ ইবনে জোহরা ইবনে কিলাবের কন্যা তারাও ছিলেন কোরয়েশ গোত্রের কোরআশ আসলে একটা অনেক বড়ো গোত্র এর মধ্যে ছোট ছোট অনেকগুলো গোত্র আছে আবার যেমন বনু হাসিম একটা গোত্র বনু জোহরা আরেকটা সুতরাং বনু জোহরার যে গোত্রপ্রধান ছিলেন তার নাম ছিল ওয়াহাব এবং তার মেয়ে নাম আমিনা সুতরাং আব্দুল মোতালিব তার ছেলে আবদুল্লার জন্য আমিনা বিনতে ওয়াহাবের জন্য প্রস্তাব পাঠান যেহেতু তারা দুজনে ছিলেন গোত্রপ্রধান ওয়াহাব এতে রাজি হয় আবদুল্লাহ এবং আমিনার বিয়ে হয় এটা ছিল মদিনায় খেজুরের কাফেলা পাঠানোর ঠিক কয়েকদিন আগে যেহেতু কাফেলাতে আবদুল্লাকেও যেতে হয়েছিল বিয়ের পর কোনোরকমে এক সপ্তাহ সময় পেয়েছিলেন আমিনার সাথে এবং এই কাফেলায় ছিল তার শেষ যাত্রা তো বিয়ের এক সপ্তাহের মধ্যে আবদুল্লাহকে যেতে হয়েছিল সিরিয়ার উদ্দেশ্যে ফেরার পথে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন এবং যখন তিনি মদিনায় পৌঁছলেন তিনি বললেন তিনি তার আত্মীয় স্বজনদের কাছে থেকে যেতে চান সুস্থ হওয়া পর্যন্ত কারণ উনার জন্য কাফেলার ফিরতে দেরি হয়ে যাচ্ছিল মদিনার তখন নাম ছিল ইয়াস্রিপ এবং ইয়াসেবে ছিল আব্দুল মুতালেবের মা অথবা আবদুল্লার দাদি সুতরাং আবদুল্লাহ ইয়াস্রেবে থেকে গেলেন এবং যখন কাফেলা মক্কায় ফিরল আমিনাকে বলা হলো আবদুল্লাহ অনেক অসুস্থ এবং পরে আরেকটা সংবাদ আসলো আবদুল্লাহ ইন্তেকাল করেছেন আবদুল্লাহকে কোথায় সমাধিস্থ করা হয় সেটা এখনও অজানা সুতরাং আমিনা আঠেরো উনিশ বছর বয়সে আবদুল্লাহর সন্তান গর্ভে নিয়ে বিধবা হয়ে যান এবং এই হাতির বছরেই জন্ম হয় আমাদের নবেজি রসুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লামের যে বছরে রসুলুল্লা সাল্লাই সাল্লাম জন্মগ্রহণ করেন সেটি হচ্ছে ইংরেজি পাঁচশো সাল যে বছরে আল্লাহ তালা আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দেন যে মাসে রসুল উহ সাল্লাই সাল্লাম জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে রবিউল আউ্য়াল আর যে তারিখে জন্মগ্রহণ করেন বেশিরভাগ আলিমদের মতে সেটা হচ্ছে রবিউল আউয়াল মাসের বারো তারিখ তবে বারো তারিখের ব্যাপারটা নিয়ে কিছুটা মত আছে আর সপ্তাহের যেবারে বারে রসুল্লাহ সাল্লু আলাইস্লাম জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে সোমবার আর দিনের যে সময়টা তিনি জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে মধ্য দুপুর যখন সূর্য থাকে মধ্য ভবনে রসল সাল্লাই সাল্লামের জন্মের সময় একটি ঘটনা আমরা জানি যেটা সাহিহ তার মা আমিনা তার জন্মের সময় একটি আলো দেখতে পান তার শরীর থেকে এই আলো বেরিয়ে আসছিল এবং সেই আলো আর শাম পর্যন্ত ছড়িয়ে পড়ছিল এই আলোর দ্বারাই প্রকাশ পাচ্ছিল যে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের বার্তা বিশ্বময় ছড়িয়ে যাবে এই আলোর একটি অর্থ হতে পারে এমন যে আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামের আলো শিরকের অন্ধকারকে দূরীভূত করবেন আর আর পর্যন্ত আলো ছড়িয়ে যাওয়ার তাৎপর্য সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহেমাহুল্লাহ বলেন শ্যাম পর্যন্ত আলো পৌঁছে যাওয়ার প্রতীকী অর্থ হল ইসলাম এই শ্যাম অঞ্চলে একটি সুদৃঢ় ও শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে শেষ জামানায় শাম হবে ইসলামের শক্তিশালী দুর্গ আর এইস আলাহ ইসলাম এই শাম অঞ্চলের দামাসকাসের সাদা মসজিদে অবতরণ করবেন রসুলুল্লা সাল্লু আলিয়া সাল্লামের জন্ম হয়েছিল চাচা আবু তালেবের ঘরে তার দাইমা ছিলেন আবেসিনিয়ান উম্মে আইমান যিনি ছিলেন আবদুল্লাহর দাসী রসুল্লাহ সাল্লাইসাল্লামকে প্রথম স্তন্যদান করেছিলেন সোয়াইবা তিনি ছিলেন আবুল আহাবের দাসী এখন জেনে নেওয়া যাক রসুল্লাহ সাল্লু আলাইস্লামের বংশধারা তৎকালীন আরবদের কাছে ইলমুল আনসাব ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইলমুল আনসাবকে বাংলায় বলা হয় নসবনামা আর ইংরেজিতে বলা হয় জিনিয়লজি ইলমুল আনসাব হচ্ছে বংশধারা সম্পর্কে তথ্য আরবরা একজন মানুষের দশ বিশ পূর্বপুরুষ পর্যন্ত অনায়াসে মনে রাখত কোন গোত্রের পূর্বপুরুষকে কোথা থেকে তার উৎপত্তি এই জ্ঞানগুলো আরবরা চর্চা করতো আল্লাহ রসলের বংশধারা নিয়ে বেশ কিছু চমৎকার হাদিস আছে ইমা মাহমাদ থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায় লোকেরা মুহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে নিয়ে নানা রকম কথা বলত যেমন তারা বলত যে মোহাম্মদ যেন শুষ্ক মরুভূমিতে জন্ম নেয়া একটি সবুজ সতেজ গাছ এই কথা বলে তারা বোঝাতে চাইতো যে তিনি তাদের বংশের শ্রেষ্ঠ ব্যক্তি ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন লোকদের এসব কথাবার্তা রসুল্লাহ সাল্লু আলাইস্লামের নিকট পৌঁছালো তিনি মিম্বারে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন তোমরা বলো আমি কে তারা বলল আপনি হলেন আল্লাহর রসুল তিনি বললেন আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব আল্লাহ তালা তার সৃষ্টিকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন এবং আমাকে তার সৃষ্টির সেরা অংশের অন্তর্ভুক্ত করেছেন তিনি সব সৃষ্টিকে দুই ভাগে ভাগ করেছেন এবং আমাকে সেই দুইয়ের মাঝে উত্তম দলটিতে অন্তর্ভুক্ত করেছেন তিনি মানুষকে অনেক গোত্রে বিভক্ত করেছেন এবং আমাকে শ্রেষ্ঠ গোত্রের মাঝে স্থান দিয়েছেন তিনি তাদেরকে অনেকগুলো বংশে ভাগ করেছেন এবং আমাকে সেরা বংশে জন্ম দিয়েছেন যারা তাদের গোত্রের মাঝে সেরা এবং চেতনায় অগ্রগামী অর্থাৎ রসুলুল্লা সাল্লি সাল্লাম খারাপ মানুষদের মধ্যে প্রেরিত ভালো মানুষ ছিলেন না বরং তিনি ছিলেন সেরাদের মধ্যে সেরা তিনি আরও বলেন নিশ্চয়ই আল্লাহ দা জল ইসমাইলের বংশধর মধ্য থেকে কিরানাকে পছন্দ করেছেন এবং কিনানার মধ্য থেকে কোরআসদের মনোনীত করেছেন এবং তিনি কোরাইশদের মধ্য থেকে মনোনীত করেছেন বনু হাসিমকে এবং তিনি বনু হাসিম থেকে আমাকে মনোনীত করেছেন অন্য এক হাদিসে তিনি বলেন আমি বৈবাহিক সম্পর্ক জাত সন্তান আদম আলাহাল্লাম থেকে শুরু করে আমার পিতামাতা পর্যন্ত আমার বংশধারায় কোনো অবৈধ সন্তান নেই জাহিলিয়াতের ব্যভিচার আমার বংশকে দূষিত করতে পারেনি জাহিলিয়াতের যুগে जदिव जीना बैभिचार जतियों अनैतिक कार्यकलाप खुबी स्वाभाविक ब्यापारियों क्यों रसुल्लामें पूर्वपुरुष मध्य क्यों ही एम जघन्य काश नये अल्लाह तला वंशधारा के सब समय हेफाजत करथात रसुल्लाह सल्लासम जन्म आरबोर सरा वंशर अभिजात एक परिवारे इमाम बुखारी रहिमहल्लाहर वंशधारा उल्लेख कर तरह पुरो नाम हलो आबुल कसिम मुहम्मद इबने आब्दुल्लाह ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুরাহ ইবনে কাব ইবনে লোহাই ইবনে গালিব ইবনে ফায়ের ইবনে মালিক ইবনে আজর ইবেন কিরানা ইবেন হোসাইমা এবেন মুদ্রিকা এবেন এলিয়াস ইবেন মুজার, এবেন নিজার ইবেন মা আদেন আদনান এই বংশধারা এসেছে ইব্রাহীম আলাইসালাম থেকে কিন্তু আদনানের আগে কারা এই বংশধারায় ছিল সেই নামগুলো নিশ্চিতভাবে জানা যায় না एक हादी रसुल्ला सल्ला सल्लम बि हिंसी पिता इब्राहिम दो आर भाई ईसार सुसंबाद अर्थात रसल सल्लाम छ इब्राहिम आलामेर दुआर फसल अल्लाह तला इब्राहिम आलामेर यह दुआ कुरान उल्लेख करें सुरबाकार आय एकश उनम्बर आया হে আমাদের রব তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন পয়কম্পর প্রেরণ করুন যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তিলাওয়াত করবেন তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন নিশ্চয় তুমি পরাক্রমশালী ও হেকমতওয়ালা হারাম এলাকাবাসীর জন্য এটা একটা দোয়া যেন তার সন্তানদের মধ্য থেকেই একজন নবী আগমন করেন এবং এই দোয়াটি কবুল হয় মুসনাদে আহমাদে রয়েছে যে নবী সাল্লাইসাল্লাম বলেছেন আমি তখন থেকেই শেষ নবী যখন আদম আলা মাটি আকারে ছিলেন আমি তোমাদেরকে আমার প্রাথমিক কথার সংবাদ দিচ্ছি আমি আমার পিতা ইব্রাহিম আলাহামের দোয়া ইসা আল্লাহিসাল্লামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন আবু উমামা রাজিয়াল্লাহ আনহু একবার রসুল্লাহ সাল্লাম আলাইস্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনার নবুয়াতের সূচনা কিভাবে হয় তিনি বললেন আমার পিতা ইব্রাহিম আলাইস্লামের দোয়া আমার সম্বন্ধে ইসা আল্লাহ সাল্লামের সুসংবাদ দান। তিনি আরও বলেছেন আমার মা স্বপ্ন দেখেন যে তার মধ্য হতে যেন একটি আলো বেরিয়ে সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিল এবং তা দৃষ্টিগোচর হতে লাগলো তার মায়ের এই স্বপ্নের কথা আগে থেকেই আরবে ছড়িয়েছিল। তারা বলত যে আমেনার গর্ভে এক মহান ব্যক্তির জন্ম হবে এমনকি ইসা আলাহিসাল্লাম বনি ইসরায়েলের মধ্যে খুদ্বা দেয়ার সময় পরিষ্কারভাবে তার নামও বলে দিয়েছিলেন তিনি বলেছিলেন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 আমি তোমাদের নিকট আল্লাহর রসুল এবং আমার পূর্ব হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি উহার সমর্থক এবং আমার পরে আহমাদ নামে যে রসুল আসবেন আমি তার সুসংবাদদাতা সুরা আস আয়াত ছয় সুরা বাকার একশো উনত্রিশ নম্বর আয়াতে আরও ছিল হিকমা এখানে কিতাবের অর্থ হচ্ছে কোরআন আর হিকমা হচ্ছে সুন্না ইমাম হাসান আল বসরি রহিমাহুল্লাহ কতাদা রহিমাহুল্লাহ মুবন হেকবান রহিমাহুল্লাহ এবং আবু মালিক রহিমাহউল্লাহ একই কথা বলেছেন সুতরাং দেখা যাচ্ছে ইব্রাহিম আলাই সাল্লামে সেই দোয়ার পরিপ্রেক্ষিতে তারই বংশে রসুল্ল সাল্লাইসাল্লাম জন্ম নিয়েছেন এবার রসুলুল্লা সাল্লামের বংশধারায় তার কয়েকজন পূর্ব শুরুকে নিয়ে আলোচনা করা যাক আমরা আগেই জেনেছি আল্লাহ রসুলকে পাঠানো হয়েছিল সেরা বংশে সেরা গোত্রে রসুল নাম হলো মোহাম্মদ ইবেন আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসিম ইবনে আব্দে মানাফ ইবনে কোসাই এই বংশধারায় কোসাইকে নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছিল পূর্বে কোসাই হলেন সেই ব্যক্তি যে সকল কোরাইশকে ঐক্যবদ্ধ করেছিল এবং খোজার বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল তার হাত ধরে কোরাইশরা মক্কার রাজনৈতিক কর্তৃত্ব লাভ করে এবং কোসাই হলো সেই ব্যক্তি যে দারুন নাদওয়া প্রতিষ্ঠা করে দারুন নাদওয়া হলো মক্কার পার্লামেন্ট ব্যবস্থা যেখানে গোত্রের নেতারা আসত এবং তাদের মতামত জানাত হাজিদের আপ্যায়ন ও পানির ব্যবস্থার দায়িত্ব ছিল তার কাঁধে তারপর আসে তার ছেলে আব্দে মানাফ আব্দে সম্পর্কে আমরা জানি সেও তার বাবার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি ছিল আর তারপরে আসে হাসিম হাসিমের ব্যাপারে আমরা আগের পর্বে কিছু কথা বলেছি তার নাম ছিল আমর কিন্তু সে পরিচিত হাসিম নামে কারণ সেই প্রথম হাজিদের রুটির সাথে স্যুপ খাওয়ানোর প্রথা চালু করে এই হাসিমের যুগে এসেই হজের বিভিন্ন কাজের দায়িত্ব বিভিন্ন গোত্রের মাঝে ভাগ করে দেওয়া হয় যেমন কাবার চাবি দেয়া হয় একটি গোত্রের কাছে পানি পান করার দায়িত্ব পড়ে আরেকটি করতে উপরে এভাবে আর কি শীত ও গ্রীষ্মে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া ও ইয়েমেনে কাফেলা পাঠানোর যে প্রথা সেটা চালু করেছে হাসিম তার সময় মক্কা অন্যান্য বড় শহরের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে আর এভাবে তার মাধ্যমে কোরাইশদের অর্থনৈতিক জীবনে বেশ ইতিবাচক পরিবর্তন আসে আর হাসিমের ছেলে হলো আব্দুল মুতালিব রসুল্লা সাল্লাম আলসালামের দাদা যার জীবনে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যা নিয়ে আগে বিশদ আলোচনা করা হয়েছে এই তিনজন ব্যক্তির মাধ্যমে কোরাইশরা হয়ে ওঠে আরবের সবচেয়ে শক্তিশালী ও সম্মানিত গোত্র কোরাইশদের আরবরা সমেহের চোখে দেখত কোরাইশদের কেউ আক্রমণ করতো না কারণ তারা ছিল কোরাইশ পুরো আরব জুড়ে নির্বিঘ্নে তারা যাতায়াত করত। যেমনটা এখন আমেরিকার পাসপোর্ট নিয়ে পৃথিবীর সব দেশে যাওয়া যায় এমনই ছিল তাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান এ থেকে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের গোত্র ও পূর্বশীরা কেউ যেন ব্যক্তি ছিলেন না কোসাইয়ের হাতে ঘটেছিল কুরাইশদের রাজনৈতিক উত্থান হাসিমের হাতে কুরাইশরা লাভ করেছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি আর আব্দুল মুতালিবের হাত ধরে কুরাইসটা লাভ করে আরবের চোখে বিশেষ সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি কুরাইশদের এই সম্মানিত অবস্থান সম্পর্কে আল্লাহ তালা বলেছেন লি ইর ঈিত কল্যাহদ অলধী অতমহু وَآمَنَهُم জুয়ুমহু মিহৌ কোরাইশদের নিরাপত্তার জন্য শীতকালীন ও গ্রীষ্মকালীন বিদেশ যাত্রায় তাদের নিরাপত্তার জন্য অতএব তারা এই গৃহের প্রভুর উপাসনা করুক যিনি ক্ষুধায় তাদের আহার দিয়েছেন আর ভয়ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন এই সূরার মাধ্যমে আল্লাহ তালা কোরআশদের স্মরণ করিয়ে দিচ্ছেন তাদের সুসময়ের কথা তাদের নিরাপদ দিনগুলোর কথা তাদের প্রবৃদ্ধি ও মর্যাদার কথা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বর্ষিত অনুগ্রহের কথা কথাগুলো মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্য যেন তারা এক আল্লাহর দিকে ফিরে আসে এবং শুধু তারই ইবাদত করে এখন জেনে নেওয়া যাক রসুল্লাহ সাল্লি সাল্লামের কিছু নামসূম রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সবচেয়ে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ এবং আহমদ তার পরিবার থেকে তাকে নাম দেওয়া হয়েছিল মুহাম্মদ তার দাদা আব্দুল মুতালিব তাকে এই নাম দেন মুহাম্মদ নামের অর্থ হল যিনি চির প্রশংসিত লোকজন তার প্রশংসা করত তার চরিত্র তার কাজ তার ব্যক্তিত্বের জন্য তিনি ছিলেন প্রশংসার মূর্ত প্রকাশ মোহাম্মদ সাল্লাসাল্লাম হলেন সেই মানুষ যাকে দিনে রাতে প্রতি মুহূর্তে প্রশংসা করা হয় ইতিহাসে এমন আর কোনো মানবসত্ত্বা নেই যাকে মানব জাতি এত প্রশংসা করেছে আল্লাহ আজ আজ আল তার নামের অর্থকে পরিপূর্ণতা দিয়েছেন আহমাদ ও মোহাম্মদ নাম দুটি একই মূল শব্দ থেকে এসেছে হামদ হামদ মানে প্রশংসা মোহাম্মদ মানে প্রশংসার অধিকারী আহমাদ মানে হলো যিনি আল্লাহর প্রশংসা করেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর প্রশংসা করেন এবং তার প্রশংসা অন্য সবার চাইতে বেশি রসুলুল্লাহ সাল্লাই সাল্লামের আরও কিছু নাম আছে যা হাদিস থেকে জানা যায় তার মাঝে একটি হলো হাসির আল হাসির অর্থ হচ্ছে জড়োকারী যার জাগরণের সাথে সমগ্র মানব জাতির পুনরুত্থান ঘটবে এবং তার পেছনে জড় হবে নবীজি মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে হাসরের দিন সর্বপ্রথম পুনরুজ্জীবিত করা হবে এবং পুরো মানবজাতি তার পুনরুজ্জীবনের পর জাগ্রত হবে আল মুক্ত বা উত্তরস্বরী তার আরেকটি নাম মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম হলেন নবী ও রাসুলদের মধ্যে সর্বশেষ তারপর আর কোনো নবী বা রাসুল আসবেন না এ কারণে তিনি হলেন সকল নবীর সর্বশেষ উত্তরস্বরী আল মাহী তার আরেক নাম যার অর্থ হলো নিশ্চিন্নকারী যিনি কুফরিকে মুছে ফেলেন বা নিশ্চিহ্ন করেন মোহাম্মদ সাল্লু আলাইস্লাম ছাড়া আর কোনো নবী পুরোপুরিভাবে কুফরিকে অপসারণ করতে পারেননি যদিও নবীজির এই মিশন তার হাতে পূর্ণ হয়নি তবে তা তার উম্মার হাত দিয়ে অর্জিত হবে তার উম্মাহ এখন পর্যন্ত এই মিশন চালিয়ে যাচ্ছে ইসলামের চূড়ান্ত বিচয় সেই মুহূর্তে আসবে যখন সারা বিশ্ব মুসলিম হয়ে যাবে সেটা আসবে উম্মাতে মুহাম্মাদের হাতে এই সাল্লাহসাল্লামের নেতৃত্বে তাই মোহাম্মদ সাল্লাহিস্লামী কুফোরকে সমূলে দূরীভূত করতে সফল হবেন তার আরেকটি নাম হচ্ছে নবীউল মালহামা বা যুদ্ধের নবী মালহামা মানে একটি যুদ্ধ নয় বরং মালহামা দ্বারা বোঝানো হয় একের পর এক সংঘটিত ভয়ঙ্কর যুদ্ধ নবীজি সাল্লাহ আলাইসাল্লামের এই নামের একাধিক ব্যাখ্যা রয়েছে একটি অর্থ হতে পারে যে তার উম্মাহ জিহাদের জন্য সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাহু আলাহ সাল্লামের উম্মার মতো আর কোনো উম্মাহ এত জিহাদ করেনি এই নামের আরেকটা অর্থ হতে পারে এরূপ মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পর লোকেরা ভয়ঙ্কর সব যুদ্ধে লিপ্ত থাকবে যেমনটা দেখা যায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে রসুল্ল সাল্লাহ আলাইস্লামের সময়কাল তার আগমন থেকে শেষ বিচারে দিন পর্যন্ত বিস্তৃত তাই যে ঘটনাগুলো এখন ঘটছে সেগুলো তার সময়কালেরই অন্তর্ভুক্ত আর এই ঘটনাগুলো তার নামের এই অর্থকে সমর্থন করে রসুলুল্লা সাল্লু আলাইস্লামের শৈশবের কিছু ঘটনা জানা যাক তিনি একবার মদিনায় গিয়েছিলেন তার শৈশব নিয়ে খুব বেশি বর্ণনা নেই কারণ তখন তিনি নবী ছিলেন না তার শৈশবের একটি ঘটনা আমরা জানি উম্মে আইমান থেকে উম্মে আইমান রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মৃত্যুর পরেও কিছুদিন বেঁচেছিলেন তিনি বর্ণনা করেছেন রসুলুল্লা সাল্লু আলাইস্লাম শৈশবে একবার মদিনায় গিয়েছিলেন তার মা তাকে মদিনায় নিয়ে যান রসুল্লা সাল্লাম আলাইস্লামের দাদার মা অর্থাৎ আব্দুল মুতালেমের মা ছিলেন মদিনার এই কারণে মদিনায় বন নাজ্জার পরিবারের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল মদিনায় তারা কয়েক মাস ছিলেন এই কয়েক মাসের স্মৃতি ভাষা ভাষা রসুল্লাহ সাল্লাম আলাই সাল্লামের মনে থেকে যায় বহু বছর পর যখন তিনি মদিনায় আসেন তখন তিনি মদিনার কিছু ঘরবাড়ি দেখে চিনতে পারেন মদিনা থেকে আসার পথে আবওয়া নামের একটি গ্রামে তার মা আমিনা অসুস্থ হয়ে পড়েন আর সেখানেই তিনি মারা যান সেই গ্রামেই তাকে দাফন করা হয় আল্লা রসুল সাল্লু আলাই সাল্লামের মা যখন মারা যান তখন তাকে কিছুদিনের জন্য দেখাশোনা করেন আব্দুল মুত্তালিব আব্দুল মুতালিবের জীবৎ দশায় রসুল্লাহ সাল্লি সাল্লামের একটি ঘটনা আমরা জানি সেটি হলো কাবার পাশে একটি উঁচু প্ল্যাটফর্ম ছিল যেখানে আব্দুল মুতালিব বসতেন সেখানে বসে কোরাইসদের বিভিন্ন বিষয়ে কথা হতো আর সেখানে কেউ বসার অনুমতি পেত না কিন্তু একদিনের কথা বালক বয়সে রসুল্লাহ সাল্লাম ছুটে গিয়ে সেই প্ল্যাটফর্মে উঠে পড়লেন তখন তার চাচারা সেখান থেকে নামিয়ে নিতে চাইল কিন্তু আব্দুল মুতালিব বাধা দিয়ে বললেন না সেখানে থাকুক এটাই হচ্ছে দাদা আব্দুল মুতালিবের সাথে রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের একমাত্র বর্ণিত ঘটনা হালিমা সাদিয়া ছিলেন রসুলুল্লা সাল্লাহ আলাইস্লামের দুধ মা তিনি তার বান্ধবীদের সাথে মক্কায় এসেছিলেন শিশুর খোঁজে যাকে তারা লালন পালন ও দুধ খাওয়াবার জন্য নিয়ে যাবেন এটা ছিল তাদের ব্যবসা এই বেদইন মহিলাগণ মক্কায় আসত আর কিছু শিশুকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে যেত এর বিনিময়ে তারা অর্থ লাভ করত যে বছর তিনি মক্কায় যান সেটি ছিল দুর্ভিক্ষের বছর আর তারাও ছিলেন হতদরিদ্র তারা মক্কার বিভিন্ন বাড়িতে গিয়ে দুগ্ধপোষ্য সন্তানদের খোঁজ করতে লাগলেন বেদইন মহিলাদের প্রত্যেকের কাছেই মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামকে উপস্থিত করা হয় কিন্তু তারা কেউই একে নিতে রাজি হয়নি এর কারণ ছিল নবিজি ছিলেন ইয়াতিম তারা বলতে লাগলো এই ইয়াতিম আমাদের কি উপকার করবে কে আমাদের টাকা দেবে তার তো বাবা মারা গেছে তারা ভাবলো যে তার মা তাদেরকে বেশি কিছু দিতে পারবেন না কাহিনীটা হালিমার ভাষাতেই শোনা যাক দিন শেষে আমার সব বান্ধবী নিজেদের সঙ্গে শিশুদেরকে নিয়ে তাদের তাবুতে ফিরে যাচ্ছিল একমাত্র আমি ছাড়া আমি আমার সাথে নেবার মতো একটি শিশুকেও পেলাম না রাতের বেলা আমি আমার স্বামীকে ডেকে বললাম শোনো আমি আগামীকাল সকালে মোহাম্মদ নামের ওই বাচ্চাটিকেই নিয়ে আসব। আমি খালি হাতে ফিরে যেতে চাই না আমার স্বামী রাজি হলেন পরদিন সকালে আমি মুহাম্মাদের মা আমিনা বিনতে ওয়াহাবের কাছে গেলাম তাকে গিয়ে বললাম আমি আপনার সন্তানকে নিতে রাজি আছি এর আগের রাতে আমরা একটুও ঘুমাতে পারিনি কারণ আমাদের উটগলি কোনো দুধ দিচ্ছিল না দুর্ভিক্ষ ও খোদার কারণে আমি আমার সন্তানকেও দুধ পান করাতে পারিনি সে সারা রাত কান্নাকাটি করে আমাদেরকে ঘুমাতেও দেয়নি যখন আমি মোহাম্মদকে আমার তাঁবুতে নিয়ে এলাম তখন আমার স্তন যেন এই শিশুকে স্বাগত জানালো তাকে সবটুকু দুধ দিল যতখানি তার প্রয়োজন ছিল সেই দুধ আমার সন্তানের জন্যও যথেষ্ট ছিল সেই রাতে আমরা অনেক দিন পর পুরো রাত শান্তিতে ঘুমাতে পেরেছিলাম কারণ আমার ছেলে গত কয়েক রাত ধরে ঠিকমতো মতো ঘুমোতে পারেনি এরপর আমার স্বামী উটের দুধ দহন করতে গেলে উটটি এত দুধ দিল যে আমার স্বামী আমার কাছে ফিরে এসে বললেন হালিমা তুমি তো এক ময় আত্তাকে নিয়ে এসেছো। মক্কায় আসা সময় আমি একটি দুর্বল গাধার পিঠেছিলাম এটি এত ধীরে চলছিল যে এটার সাথে তাল মিলাতে গিয়ে অন্যদেরও আসতে চলতে হচ্ছিল আর এ কারণে বাকি সবাই বিরক্ত হচ্ছিল অথচ ফিরে যাওয়ার দিন আমার গাধাটি হয়ে যায় পুরো দলের মধ্যে সবচেয়ে দ্রুতগামী গাধা আমার বান্ধবীরা আমাকে জিজ্ঞেস করতে লাগলো তুমি তো এই গাধার পিঠে চড়েই মক্কে এসেছিলে তাই না আমি বললাম হ্যাঁ এটা সেই গাধাটাই তখন তারা বলল আল্লাহর শপথ নিশ্চয়ই কিছু একটা ঘটেছে সেদিনের পর থেকে আমি এবং আমার স্বামী আমাদের ছাগলগুলোকে যখনই মাঠে চড়াতে পাঠাতাম তারা ভর পেট হয়ে ফিরে আসতো আমরা যখন খুশি দুধ ধোয়াতে পারতাম অথচ আমাদের গোত্রের অন্য সকলের পশুগুলো ক্ষুধার্থ থেকে যেত সেগুলো কোনো দুধ দিত না লোকজন তাদের মেষপালকদের নিয়ে অসন্তোষ প্রকাশ করতে লাগলো তারা বলতে লাগলো হালিমা তার পশুগুলোকে যে মাঠে নিয়ে যায় তোমরা কেন সেই মাঠে আমাদের পশুগুলোকে চড়াতে নিয়ে যাও না তারাও তাদের পশুগুলোকে আমাদের পেছন পেছন একই জায়গায় নিয়ে যেত এর পরেও আমাদের পশুগুলোই ভর পেট ফিরে আসতো আর তাদেরগুলো ফিরতো খালি পেটে দিনে দিনে শিশুটি বেড়ে উঠতে থাকে আর আমরা আবিষ্কার করতে থাকি যে আল্লা তালা এই শিশুর উসিলায় আমাদের সকলের জন্য রহমতের পর রহমত বর্ষণ করছেন দুই বছর বয়সেই তাকে দেখতে খুবই চমৎকার লাগত তিনি সেই বয়সে অন্য বাচ্চাদের মতো ছিলেন না আল্লাহর শপথ দুই বছর বয়সেই তিনি অনেক বলিষ্ঠ ছিলেন দুই বছর বয়সে শিশু মোহাম্মদকে মায়ের কাছে ফিরিয়ে দেবার সময় চলে আসে তারা মক্কায় ফিরে গিয়ে আমিনার কাছে শিশু মুহাম্মদকে আরও কিছুদিন রাখার অনুমতি চান তারা মোহাম্মদকে অসম্ভব ভালোবাসতেন এবং এটাও জানতেন যে তিনি ছিলেন বরকতময় তারা আমিনাকে বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে বোঝাতে চাচ্ছিলেন যে মুহাম্মাদের জন্য মরুভূমিতে থাকায় শ্রেয় আমিনা রাজি হওয়া পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যান এক সময় আমিনা সম্মতি দেন এরপর হালিমা মুহাম্মাদকে আবার মরুভূমিতে ফিরিয়ে নিয়ে যান তৎকালীন আরবের মধ্যে এটা একটা প্রথা ছিল যারা ধনী বা এলিট শ্রেণির তারা বাচ্চাকে প্রথম কয়েক বছর মরুভূমিতে লালন পালন করাতেন এটার খরচ সবাই বহন করতে পারতো না মরুভূমির বেদুইনদের ভাষা ছিল আরবদের মধ্যে সবচেয়ে ভালো এছাড়াও মরুভূমিতে বাচ্চারা প্রথম কয়েক বছর বড় হলে তারা রোগ থেকে দূরে থাকে যেহেতু কোরআশা ধনী ছিল তারাই শুধু এই খরচগুলো বহন করতে পারত হালিমা বলতে থাকেন একদিন শিশু মুহাম্মাদ তার দুধ ভাইয়ের সাথে খেলা করছিলেন হঠাৎ তার ভাই ছুটে এসে অন্যদের বলল আমার কুরাইশের ভাই আমার কুরাইশের ভাই আমরা সচকিত হয়ে প্রশ্ন করলাম কি হয়েছে তার সে বলল আমি দেখলাম দুইজন সাদা কাপড় পরার লোক মাটিতে নেমে তাকে ধাক্কা দিয়ে মাটিতে শুয়ে দিল এরপর তার বুক চিরে ফেলল এ কথা শোনার পর আমি আর তার বাবা ছুটে গেলাম মুহাম্মাদের মুখ ফ্যাকাসে আমরা তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবা তিনি বললেন দুইজন লোক এসে আমার বুক চিরে আমার ভেতর থেকে কিছু একটা বের করে নিয়ে গেল আমি মোহাম্মদকে খুব বেশি ভালোবাসতাম কেউ তার কোনো ক্ষতি করুক এটা আমি কিছুতেই চাই না বিশেষ করে আমার তত্ত্বাবধানে থাকা অবস্থায় তাই দ্রুত মক্কায় ফিরে যাওয়াই সঙ্গত মনে করলাম মক্কায় গিয়ে আমিনার কাছে বললাম এই যে মুহাম্মদ এখন থেকে আপনি তাকে নিজের কাছে রাখতে পারেন আমরা আমাদের দায়িত্ব পূর্ণ করলাম আমিনা মুখে বিস্ময় নিয়ে বললেন মাত্র কদিন আগেই তো তোমরা নিজেদের কাছে রাখার জন্য খুব উৎসাহ দেখাচ্ছিলে এখন হঠাৎ করে কেন তাকে ফিরিয়ে দিতে এলে আমরা কোনো উত্তর দিলাম না কিন্তু মা আমিনা ও নাছর বান্দা তিনি আমাদেরকে বারবার প্রশ্ন করতেই লাগলেন এক পর্যায়ে আমরা তার কাছে আসল ঘটনা খুলে বললাম সব শুনে আমিনা বললেন তোমরা কি তাকে নিয়ে এই ভয় সংকিত যে শয়তান তার কোনো ক্ষতি করবে আল্লাহর শপথ এমনটা হতে পারে না তাকে যখন আমি গর্ভধারণ করি সে ছিল সবচেয়ে হালকা আর যখন তাকে প্রসব করি তার জন্ম অন্য সব বাচ্চাদের মতো ছিল না যখন সে বের হয়ে আসলো আমি আলো দেখতে পেলাম যা ছিল আর শাম পর্যন্ত বিস্তৃত তাই বলছি আল্লাহর সুরক্ষা তার সাথে আছে আমি নিশ্চিত তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে এটুকু এক নাগারে বলে মা আমিনা থামলেন হালিমা আসাদিয়ার ঘটনা থেকে আমাদের অনেকগুলো শিক্ষা নেয়ার আছে এক আল্লা রসুল সাল্লু আলিয়াল্লাম ছিলেন একজন বরকতময় মানুষ तर जीवन पुरोटाई बरकतमये जरें सबकिछ बरकतमये हालिमार जीवन सब कष्ट जान एक निमिषे दूर हो ग जखिनी शिशु रसुल्लाम के तारे रखा शुरू कर लई आप जाना ना आल्ला कल्याण कथाय को रेखे से समय बेदईन परिवारगुल यतिम के रखते चाहतना कारण यतिमर परिवार खूब भलो अर्थकरिपेना এটা ভেবে হালিমার মন খুব খারাপ ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল আল্লাহর রসুল ইয়েতিম হলেও যে বরকত তিনি বয়ে এনেছেন তা বাকি সবাইকে ছাড়িয়ে গেছে সব চাইতে লাভবান ছিলেন হালিমা কাজেই কোনো ঘটনায় বাচ্চত আমাদের চোখে কল্যাণ ধরা না পড়লেও হয়ে যাওয়া উচিত নয় কেননা আমাদের দেখাশোনার বাইরেও আরেকটি জগৎ আছে সেটা হলো আল গায়েব আর কল্লারের মালিক হলেন আল্লাহ এই বিশ্বাস আমাদের রাখতে হবে তিন আরবদের মধ্যে যারা অভিজাত আর সামর্থবান তারা তাদের শিশুদেরকে বেদুইনদের কাছে পাঠিয়ে দিত যেন মরুভূমির প্রাকৃতিক পরিবেশে তারা সুন্দর ও শক্ত সামর্থ্য হয়ে বড় হতে পারে কিন্তু আমাদের সময়ে এই চর্চার ধারে কাছেও আমরা নেই চার দেয়ালের দালানের মাঝে কৃত্রিম বিনোদনের পরিবেশে টিভি মোবাইল আর কম্পিউটার গেমস খেলে আমাদের শিশুরা যেভাবে বড় হচ্ছে তাতে তাদের মানসিক বা শারীরিক কোনটিরই স্বাভাবিক গঠন হচ্ছে না একটি বিচ্ছিন্ন আত্মকেন্দ্রিক জাতি গড়ে উঠেছে যারা নিজেরা কোনো কিছু চিন্তা করতে পারে না যাদের জ্ঞানের গভীরতা নেই আচরণে আছে ভনিতা সবাই নিজের অন্তর নিয়ে যতটা চিন্তিত তার থেকে বেশি চিন্তিত সমাজের কাছে বানানো নিজের মেকি ইমেজ নিয়ে এরা ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয় বটে প্রকৃতি আর মানুষের দেহ নিয়েও হয়তো একটু আতটুকু গবেষণা করে কিন্তু এই প্রকৃতিকে যিনি সৃষ্টি করেছেন মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই সত্তাকে তারা চিনতে পারে না প্রকৃতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই তাদের জীবন কৃত্রিমতায় ভরপুর তারা অস্থির হয়ে দুনিয়ার পেছনে ছুটে বেড়ায় কিন্তু তাদের অন্তরে শান্তি নেই সমাজ আর মিডিয়া যা শেখায় সে তার পেছনে ছোটে ভালোমন্দ মন্দ ন্যায় অন্যায়ের সংজ্ঞাগুলোকে তারা ধূস চোখে দেখে নিজেদের জীবনের অস্তিত্ব প্রকৃতির অস্তিত্ব নিয়ে তারা গাফেল। তারা স্লোগান দিতে জানে কিন্তু স্লোগানের অন্তর্নিহিত কথার অর্থ তারা বুঝতে পারে না এভাবেই একটি অথর্ব জাতি গড়ে উঠেছে অথচ চোদ্দশো বছর আগে জন্ম নিয়েও সাহাবারা এমনটা ছিলেন না তারা সহজ সরল ছিলেন তাদের জ্ঞানের পরিধি ছোট হতে পারে কিন্তু সেই জ্ঞানে ছিল গভীরতা তাদের মধ্যে লোক দেখানো মেকি ইমেজ ছিল না তারা যেটা বিশ্বাস করতেন সেটাকে সততার সাথে বিশ্বাস করতেন তাদের হয়তো অনেক প্রযুক্তি ছিল না কিন্তু তারা জানতেন এই দুনিয়ায় তারা কেন এসেছেন মৃত্যুর পর তারা কোথায় যাবেন দুনিয়ার পেছনে তারা ছুটে বেড়াননি দুনিয়া তাদের পেছনে ছুটি বেরিয়েছে সেই যুগে সহজ সরল জীবন আর অন্তরগুলো অনেক পবিত্র আর পরিশুদ্ধ ছিল তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারতেন আজকের আধুনিক সভ্যতাগুলো মানুষের চিন্তা চেতনা আর অনুভূতিকে নিয়ন্ত্রণ করে আর সেটার নাম দিয়েছে ব্যক্তি স্বাধীনতা আমাদের উচিত আমাদের নিজেদের ও সন্তানদের প্রকৃতির সাথে পরিচিত করে তোলা ইন্টারনেটে আর সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগৎ থেকে কিছুটা আলগা করে বাস্তব জীবনে অভ্যস্ত করা কম্পিউটার গেমসের মধ্যে ছেলে না দিয়ে খেলার মাঠে খেলতে পাঠানো আশা করা যায় প্রকৃতির সাথে মানুষের মেলামেশার মাধ্যমে তাদের জীবনে হারিয়ে যাওয়া স্বাভাবিকতা ফিরে আসবে চার রসুল্ল সাল্লু আলাইসাল্লামের বুক চিরে কিছু একটা বের করে নেয়ার যে ঘটনা ঘটেছে এর মাধ্যমে মূলত শয়তানের প্রভাব থেকে মুক্ত করা হয়েছে যিনি শেষ রাসুল হবেন যিনি মানুষকে তাওহেইদের বাণী পৌঁছে দেবেন তাকে শয়তানের প্রভাব থেকে মুক্ত হওয়া জরুরি এটা ছিল একটা আত্মিক পরিশুদ্ধি কিন্তু সেটা শারীরিক একটি প্রক্রিয়ায় করা হয়েছিল ফেরেস্তাদের মাধ্যমে মুহাম্মদ মোহাম্মদ সাল্লা এর পর তার মায়ের সাথে মক্কায় থেকে যান ছয় বছর বয়সে তার মা মৃত্যুবরণ করেন এরপর মুহাম্মদ পিতৃ মাতৃহীন হয়ে পড়েন এরপর তার দাদা আব্দুল মুতালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন আব্দুল মুতালিব তাকে বড় করেন কিন্তু নবীজির আট বছর বয়সে তিনিও মৃত্যুবরণ করেন তখন মোহাম্মদ সাল্লা সাল্লামের চাচা আবু তালিবের কাছে বড় হতে থাকেন তিনি তাকে আশ্রয় ও সুরক্ষা দেন সাহায্য করেন এবং তাকে জীবনের পরবর্তী চল্লিশ বছর ধরে সহায়তা করে যান এখন সঙ্গত কারণেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে কেন আল্লাহ একটা শিশুকে এত পরিমাণ দুঃখ কষ্টের মধ্য দিয়ে নিয়ে গেলেন জন্মের আগে তার পিতা ছয় বছর বয়সে তার মা এবং আট বছর বয়সে অভিভাবক আব্দুল মোত্তালিব ইন্তেকাল করেন নবীজি পুরো পরিিয়াতিম হয়ে যায় কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি প্রথমত যেমন আল্লাহ মুসা আল্লাহাল্লামকে বলেছিলেন আমি সেই যে তোমার দেখাশোনা করেছে যাতে তুমি আমার তত্ত্বাবধানে বড় হতে পারো এ কথাটি আমাদের নবীজি সাল্লি সাল্লামের ক্ষেত্রেও খাটে দ্বিতীয়ত আমরা জানি ইয়াতিমের জীবন অনেক কঠিন কিন্তু একই সময়ে এই কষ্টের জীবন নবীজি সাল্লি আসাল্লামকে অনেক প্রয়োজনীয় গুণাগুণ অর্জন করতে সাহায্য করেছে আদর ভালোবাসার মধ্য দিয়ে বড় হলে দাওয়াত দেওয়ার মতো কঠিন কাজ নবীজির জন্য সহজ হতো না অপরদিকে রুড়ো বাস্তবতার মধ্য দিয়ে বড় হওয়া পিতামাতার ছায় না থাকায় অটোমেটিক্যালি একজন শিশু অথবা কিশোরকে বলিষ্ঠ করে সাবলীল করে তোলে ম্যাচুরিটি দেয় এবং শিশুটি হয়ে ওঠে প্রজ্ঞাবান এই ব্যাপারটি আমরা যে কোনো ইয়াতিম শিশুদের মধ্যেই দেখি তারা অন্যান্য শিশুদের যারা আদরে বড় হয়েছে তাদের চেয়ে অনেক বেশি ম্যাচিউর এটাই বাস্তবতা নবীজি সাল্লা আলাইসাল্লামকে এভাবেই বড় হওয়া দরকার ছিল সেজন্যই আল্লাহ তাকে এত সব পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গেছেন তৃতীয়ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলে একজন মানুষ হয় সংবেদনশীল দরদি এবং ক্ষমাশীল এজন্যই অনেক হাদিসে আমরা দেখতে পাই ইয়াতিনদের ভরণ পোষণের কথা রসুলুল্লা সাল্লাম আলসালাম বলেন আমি এবং যে ইয়াতিনদের ভরণপোষণ পোষণ করেছে একসাথে জান্নাতে থাকব তিনি আরও বলেন যখন কোনো ইয়াতিন দেখবে তার মাথায় হাত বুলিয়ে দেবে অর্থাৎ ইয়াতিনদের সাথে সৎ ব্যবহার করতে বলা হয়েছে কারণ নবীজি সাল্লা আলাইস্লাম তার নিজের শৈশবের কথা স্মরণ করে বুঝতে পারেন এজন্য আমরা অ্যাটলিস্ট যা করতে পারি তা হলো একজন ইয়াতিমের ভরণ পোষণের দায়িত্ব নেয়া এবং এটাকে আমাদের জীবনের একটা অংশ বানিয়ে নেয়া সুতরাং এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের নবিজি সাল্লাহু আলি সাল্লাম স্নেহশীল এবং কোমল হৃদয়ের মানুষ হিসেবে গড়ে উঠেছিলেন চতুর্থত বনু সাদ গোত্রের মধ্যে মা হালেমার কাছে বড় হবার মধ্য দিয়ে নবীজি সাল্লাম আলাইসাল্লাম আরবদের মধ্যে সবচেয়ে অলংকারপূর্ণ আরবি ভাষা রপ্ত করেন ইংরেজিতে আমরা যাকে বলি এলোকুয়েন্ট অ্যারাবিক এবং জানা যায় যে রসুলুল্লা সাল্লাম আলহি সাল্লাম সর্বোত্তম আরবি ভাষা ব্যবহার করতেন এবং এনে একটা হাদিসও আছে এমন আমাকে সবচেয়ে বিশদ অর্থপূর্ণ বাক্য দান করা হয়েছে অর্থাৎ একটা ছোটো শব্দকেও ঘন্টার পর ঘণ্টা ধরে ব্যাখ্যা করা যায় কারণ এতে গভীর অন্তর্নিহিত মর্মার্থ লুকিয়ে আছে সুতরাং আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল্লা আলাইস্লামকে এত দুঃখ কষ্ট এবং পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার পিছনে আল্লাহর বিশেষ হিকমা ছিল আজকের পর্বে সব শেষে যে ঘটনাটা উল্লেখ করতে চাই তা হলো রসুলুল্লাহ সাল্লা সাল্লামের শৈশবে সিরিয়া যাওয়ার গল্প গল্পটি সুনানার তিনমিজিতে আছে লক্ষ্য করুন সিরাতের সব ঘটনাগুলো কিন্তু হাদিসে বর্ণিত নেই বর্ণিত হয়েছে এমনে শাক ইভনে সাদের বইগুলোতে এবং এগুলোর বিশ্বাসযোগ্যতা বা অথেন্টিসিটি হাদিসের চেয়ে এক ডিগ্রির নিচে হাদিস বলতে আমরা যে সব হাদিস গ্রন্থ স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয়েছে যেমন বুখারি মুসলিম সুনান আবী দাউদ সুনান আব তিরমিজি নাসাই এবং ইবেন মাজা এবং এই গ্রন্থগুলোই হচ্ছে মূল ইসলাম ধর্মের অনেক ফেকহ এবং ধর্মীয় বিষয় এই বইগুলোর উপর ভিত্তি করেই গড়ে উঠেছে তাই বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতার দিক দিয়ে খেয়াল করলে সিরাতের বইগুলো হাদিস এই গ্রন্থগুলোর এক স্তন নিচে এবং এ কারণেই সিরাতের সবগুলো গল্প গ্রহণযোগ্য নয় কিন্তু আমাদের সেগুলো বর্ণনা করতে কোনো দোষ নেই ঘটনাটা ছিল যে যখন রসুল্লা সাল্লু আল্লা সাল্লাম একজন কিশোর ছিলেন বয়স হয়তো বা এগারো কিংবা ১২ বছর তখন তার চাচা তাকে সিরিয়ায় এক ভ্রমণে নিয়ে যান এবং হাদিসে বলা আছে সাথে ছিল আবু বকর এবং বিলাল এবং যাবার পথে তারা একটা ভিক্ষুর আশ্রমের পাশ দিয়ে যায় যেখানে বুহাইরা নামে একজন ভিক্ষু থাকত এবং বুহাইরা দিনে কাউকে কখনো সময় দিত না কিন্তু এবার বুহাইরা নিজেই বের হয়ে তাদের খুঁজতে লাগলেন এবং তাদেরকে এক ভোজের জন্য আমন্ত্রণ করলেন তারা যখন জিজ্ঞেস করল কেন তখন বুহাইরা বলল তোমাদের মধ্যে একজন বালক আছে যে নবী হবে আমি মেঘ তাকে ছায়া দিতে দেখেছি গাছকে দেখেছি তাকে ছায়া দিতে এবং পাথর তাকে সিস্তা করতে এবং খাবার সময় সাতজন রোমান সৈন্য সেখানে পৌঁছে এবং সেই বালকটির খোঁজ করতে থাকে যে নবী হবে বুহাইরা তাদেরকে লুকিয়ে রাখে এবং তাদেরকে বলে তারা যেন তাড়াতাড়ি মক্কায় ফিরে যায় যদিও এই ঘটনাটা অনেক আলিম ফেজ ভ্যালুতেই গ্রহণ করে নিয়েছেন কিছু আলিম যেমন ইমাম আজ্জাহাবি এবং কাশির রহিমাহমুল্লা এর মধ্যে কিছু সংশয় দেখতে পান ইসলামের ইতিহাসে ইমাম আজ্জাহাবি রহিমাহুল্লাহ ছিলেন অনেক বড় একজন আলিম যিনি সব কিছু যা আসত তাই গ্রহণ করতেন না তিনি এই ঘটনাটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং বলেন এই ঘটনাটা কিভাবে সত্যি হতে পারে আবু বকর তখন হয়তো কিশোর ছিল তার এই যাত্রায় যাওয়ার কোনো কারণ নেই কারণ আবু তালিবের সাথে তার কোনো সম্পর্ক ছিল না এবং বিলাল হয়তোবা তার জন্মই হয়নি এবং নবুয়তের পর আবু বকর রদিয়াল্লাহ আনহু বিলাল রদিয়াল আনহুকে কিনে নেন এবং গাছ যদি রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে ছায়া দিয়ে থাকে তখন মেঘের ছায়ার কি দরকার এবং আমরা কখনো শুনিনি রসুল্লা সাল্লাহ আলাইস্লাম তার চাচাকে এই ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছেন এবং বুহাইয়েরা যদি এই কথা বলেই থাকে তাহলে কুরাইশদের তো তাকে নবী হিসেবে মানতে এত কষ্ট হবার কথা না এবং নবীজি যদি এটা জানতে নি। তখন তিনি কেন হেরা গুহায় যখন জিবরিল আলা ইসলাম আগমন করলেন তখন এতটা ভীত সন্তস্ত হয়ে পড়লেন এবং খাদিজা রাদেলা আনহা তাকে ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন অনেক আলিম বলেছেন আবু বকর এবং বিলালের কথা বাদ দিলে গল্পটা গ্রহণযোগ্য কিন্তু গল্পের কিছু অংশ কেন বাদ দিতে হবে দিলে পুরোটাই বাদ দিতে হবে দ্বিতীয়ত এই গল্পটি অমুসলিমদের কাছে বেশ প্রিয় কারণ এই গল্পের মাঝে তারা একটা মিসিং লিঙ্ক খুঁজে পাওয়া যায় কীভাবে রাসুলুল্লা সাল্লাম আলাইস্লাম ইহুদি এবং খ্রিস্টানদের কথা জানলেন মক্কায় কোনো লাইব্রেরি ছিল না কোনো ইহুদি কিংবা খ্রিস্টান ছিল না যে তাদের সম্পর্কে জানা যাবে অথচ কোরআনে নাজিল হয়েছে তাদের অনেক কথা এবং কোরাইশদের ইউসুফ আলাহি সাল্লাম মুসা আলাহিসাল্লাম ইসা আলা ইসাল্লাম অর্থাৎ বনি ইসহাক এবং বনি ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক ছিল না এবং রসলুল্লা সাল্লাম আলাইস্লাম মোটামুটি অশিক্ষিত কোরাইশ বংশের মধ্য থেকে জন্ম নিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের গল্প বর্ণনা করেছেন ওরিয়েন্টালিস্টে বলে রসল সাল্লাহাম আলাই সাল্লাম বুহাইরা থেকে দাওরাত ও ইনজিলের কাহিনী শুনেছেন আর সেগুলো ব্যবহার করে কোরআন রচনা করেছেন কিন্তু এটা একটা অযৌক্তিক ক্লেব ৪০ বছর পর শৈশবের কথা এত ডিটেইলে কেউ মনে রাখতে পারে না এরকম আরও অনেক যুক্তি দিয়ে আমরা উপ আসি যে এই গল্পটা নির্ভরযোগ্য নয় এটা আমাদের দুর্ভাগ্য যে ইসলামের ইতিহাসে অনেকেই হাদিসকে বিকৃত করেছে অনেকের হয়তো ভালো নিয়েছিল অনেকের খারাপ এই সিরাজ সিরিজে আমরা চেষ্টা করব অনির্ভরযোগ্য কোনো গল্প রেফারেন্স হিসেবে ব্যবহার না করতে আল্লাহ আমাদের তৌফিক দিন وصل الله على سيدنا محمد وعلى آله واسحابه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته رايندروس ميديا رو نانو پوجكشن برقى جانتے وزيت کرون www.raindropsmedia.org او ثبا فیس بوك www.facebook.com slash raindrops media او www.youtube.com slash 2015